আসসালামু আলাইকুম ওরি ওবরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাম আসহাবিহি আজমাইন আদ পি বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শক বিন্দু পৃথিবীর যে জায়গা থেকে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা কোরআনুল করিমের ঘটনা আর এটি সমষ্টিক আলোচনা আজকে এ পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মোসা আল ইসলামের জামানার এক ব্যক্তি যাকে কারণ হিসেবে আমরা চিনি সেই কারণ তার পরিচয় কী আর কেনই বা তার উপরে গজব নেমে এসেছিল আর কীরকম গজব নেমে এসেছিল আমাদের তার থেকে শিক্ষণীয় কী এই বিষয়ে আমরা জানবো আর আমাদের স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা সাথে পরিচিত হয়ে দিব আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজফর বিন মহসিন এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আওয়ালে শেখ মুখল আমরা মাদানীকুম ঘটনা করা নাকি বলা হয়েছে আর এর থেকে আমাদের শিক্ষণে কি ঘটনাটি উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখ মুখলিন আর্শাদ ধন্যবাদ মহাতারামকে যে সুন্দর একটা ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন আমরা সবাই জানি কারুন নামে যে ব্যক্তি সে ব্যক্তিটি অত্যন্ত পরিশুদ্ধ ব্যক্তি এনার ব্যাপারে মতনৈক্য রয়েছে যে মুসা আলাই সাল্লামের জীবদ্দাসায় উনি ছিলেন নাকি পরে তবে আমরা কোরআনের বাণী দ্বারা যেটা বুঝতে পাচ্ছি, ভাষা দ্বারা বা শব্দ দ্বারা সেটা হচ্ছে মুসা আলাহ সাল্লামের পরের ঘটনা যে কারুন পাক রব্বুল আলমিন তাকে এত সম্পদ দিয়েছিলেন যে এখনো যেমন গুদাম ঘর বানাইছিলেন সেখানে রাখার জন্য তো সেখানে তালা ব্যবস্থা থাকে প্রতিটি ঘরে তালার ব্যবস্থা থাকে কোরআানে আল্লাহ বলেছেন জি জি শেখ যেটা বলছিলেন যে আল্লাহ বলেছেন তাকে এত সম্পদ দিয়েছিলেন আসলে আগে তো ব্যাংক ছিল না মানুষ প্রত্যেক সোনা বা মূল্যবান সম্পদ এটা বাক্সে রাখত চাবি দিত তার এত সিন্দুক হয়ে গেছিল যে চাবি বহন করতে একটা বাহিনী প্রয়োজন হতো এই সম্পদের কারণে তার ভিতরে অহংকার এসে গেল সমাজের গেলেন। উপদেশ দিয়ে গেল ইস কুফরা তুমি অহংকারী হো না আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অবতা তোমাকে আল্লাহ যেটা নিয়ামত দিয়েছে এটা দিয়ে আখেরাত কিনতে থাকো এটাই তো আসল তবে দুনিয়ায় যে তুমি ফকির থাকবে তা নয় তোমার যেটুকু প্রয়োজন উপভোগ করো তবে তোমার সম্পদ আখেরাত বাড়াতে থাকো কিভাবে ও আহসিন কামা আসান আল্লাহকে আল্লাহ তোমাকে বেশি দিয়েছে তুমি জনগণকে দেওয়া মানুষের জন্য কল্যাণ করো বলা তফগেল ফাসাদ সমাজে তোমার টাকা পয়সা শক্তি দিয়ে ফাসাদ অন্যায় করে বেড়িও না এর উত্তরে সে কি আলা ইন্নামা উত আলমিনে কি আল্লাহর কথা বল আল্লাহ দেশে আল্লাহ দেশে আমি তো নিজের জ্ঞান যোগ্যতা অর্জন করছি সমাজে সকল অহংকার সকল বিপত্তির মূল কিন্তু আল্লাহ কোরআন অন্য জায়গায় নিয়ামত দান করে তখন বলে ইনামা উত আমি আমার জ্ঞান যোগ্যতা এটা কিন্তু বাস্তব পরীক্ষার একটা আল্লাহর কাছে কান্দে অন্যায় করতে লাগলো তখন সমাজের যারা দুর্বল ইমান লোক তারা বলতে লাগলো আসলে কারণ ভাগ্যবান আমরা যদি এরকম ইয়া আল্লাহত নিয়ে আল্লাহ বরকত এগুলোই বড় তোমরা এটা চাও কারণ কখন কাকে আল্লাহ কোন বিপদে ফেলেন এরপরে আল্লাহ তালাশ না বিহি অ তার টাকা পয়সা সম্পদ সহ আল্লাহ জমিনের ভিতরে গেড়ে দিলেন মানুষ তখন বলতে লাগলো যে আল্লাহ আমাদের টাকা দিন ভালোই করেছে টাকা পাইলে তোর সাথে যাওয়া লাগতো আখের আত্মাই ভালো এরকম যারা ছিল সবাই জি জিবো জি ডুবতে ডুব ছিল নিচ থেকে সেই যুগ থেকে আজও জমিনটি নিচের দিকে যেতেই আসে এটা একটা মানে ঐতিহাসিক শাস্তি হিসাবে উল্লেখিত হয়েছে যে খুবই শিক্ষণীয় একটা ঘটনা কোরআনে কারিমা উল্লেখ করেছেন যে অর্থের অহংকারে এবং অর্থের যদি অপব্য অপব্যবহার করা হয় তাহলে তার কি পরিণতি হবে যে কারণ যখন অর্থ সম্পদের মালিক হয়ে গেল অগাধ অর্থ সম্পদ আল্লাহ যখন তাকে দিল সে অহংকার করতে লাগল। আর বলে এটা আমার দক্ষতা যোগ্যতাই মানে যখনই কারোর স্বয় সম্পত্তি হয় তখন সে নিজেই বলে আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে আমি এত কিছু করেছি এত কিছু করেছি এত কিছু করে। মানে সব নিজেরই নিজের তখন এতই অহংকারে হয় কোনো ব্যক্তির এলেমকে এলেম মনে করে না কোন ব্যক্তির মর্যাদাকে মর্যাদা মনে করে না কোন ব্যক্তির উপদেশকে কিছু মনে করে না তার এটা প্রমাণ যখন লোকজন তাকে বোঝানোর জন্য গেল তখন তো প্রকাশ বসলে আসলে সবকিছু যে আল্লাহর পক্ষ থেকে এই কৃতজ্ঞতা সে স্বীকার করতে পারে না যুগ যুগ ধরে কারণের মতো অনেক ধনী এভাবে নিঃস্ব হয়ে গেছে এবং আল্লাহর গজবে ধ্বংস হয়েছে সবচেয়ে মানে কারণের বিষয়টা আরও বেশি আশ্বরজনক এই যে অপরাধ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলম এমন একটা শাস্তি দিলেন যে তার ধন সম্পদ বাড়ি গাড়ি জনবল যা ছিল সবগুলোকে এক সঙ্গে একেবারে জমিনের নিচে ডুবিয়ে হত্যা করেছে আজ জাতি ধ্বংস হয়েছিল প্রতিপত্তির কাছে একটা স্মরণ করাই আমি বিষয়টা হলো যে আল্লাহ রবুল্লাহ আলমীন এক একটা জাতির উপরে যে গজবটা দেন এই গজবটা কিন্তু একটা বৃহৎ তোর স্বার্থকে সামনে রেখে আল্লাহ মান কারণ ওই সময়ে কারণের যে অবস্থা ছিল যদি কারুনের এই তাৎক্ষণিক শাস্তিটা না আসত তাহলে পুরুষ সমাজটাই নাস্তিক দুনিয়ার দিকে আলাদা এবং সবাই খালি দুনিয়ার গোলামে পরিণত হয়ে যেত আল্লাহ রব্লা আলমিন কিন্তু তাদেরকে এমন ভাবে দিলেন যে শাস্তি ওরা পেলো আর অন্যদের ইমান বাঁচলো এটা একটা বড় বিষয় আপনি বিগত জাতির যত ধ্বংসের ইতিহাস যাবেন তখন দেখবেন যে এদের যে অপরাধ এদের যে সংক্রামক বেদি সেই বেদিটা এমনভাবে আলাহরবুল্লাহ আলমিন খতম করে দিয়েছেন যাতে অন্য জাতি ওই বেদি দ্বারা আক্রান্ত না হয় যুগে যুগে যতটুকুই হচ্ছে প্রত্যেকটা আপনার এই ধরনের দাম্বিকতা পুরু জাতির মধ্যে একটি আর বিপর্যয় নেমে আসে একটা জাতিসত্ত্বাকে ধ্বংস করে ফেরাউনের যে কাজটি ছিল ব্যক্তিগত সে নয় তার সাথে এক দল যোগ দিয়েছিলো কারণ সে সম্পদশালী আর আজকেও আমরা দেখি যে সকল লোকেরা সম্পদশালী যারা বিত্তবান তারা কিন্তু তাদের সাথে একদম লুক ঝুঁকে যায় এবং ওদেরকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজেরা অবহিতভাবে সম্পদ অর্জন করে আর ওদেরকে অবৈধ ব্যবহার করে এই এই সমস্ত অপরাধীগুলি আজকে হয়তো কারণের সম্পদ ছিল কারণের সাথে যারা ছিল সাংঘপাঙ্গ তাদেরই সম্পদ ছিল তাদের তো এরকম সম্পদ ছিল না কিন্তু তার ছিল অনুসারী এখানে আর একটা শিক্ষা আছে এই যে মনে করে যে আমি তো অপরাধ যেটা আমার হলো আমার কারের উনি আমাকে উপদেশ দিলেন যার কারণে আমি অন্যায়টা করেছি সুতরাং বিচার হলে ওনার হবে আমার কেন বিচার হবে কিছু কিছু হটকারী মানুষ এই সমস্ত কথা বলে এখানে বড় দুইটা জিনিস উল্লেখ করা যায় একদিকে কারণের এই ঘটনা তার চেলা বেলা সহ মরছে আর আরেকদিকে আদম আলাইহালাম এবং হাওয়া আলাইহালাম তাদেরকে প্রতারণা দিয়েছিল মূলত ইবলিশ শাস্তি ইবলিশও পেয়েছে এবং আদম আলাহিমও পেয়েছে মূলত দাসের কাছে যাওয়ার জন্য প্রচারণা দিল মিথ্যা কথা বলে উৎসাহ দিল যে তোমরা ফেরেস্তা হয়ে যাবে নয়তো জান্নাতে চিরদিন থাকবে এই জন্যই গাছে গাছে নিষেধ করেছে একদিকে ইবলিশ কাজটা করলো আর তারা এই প্রতারণার কারণে শুধু শাস্তি কিছু बेचे थका से ही मुस्लिम प्रथम खंड पवित्रता अध्याय हाथी संख्या चारश पंच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 জানুন শান্তির জন্য ইসালামাইকুম রহমতুল্লাহাত বিরতির পর পুনরায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি কারনের ঘটনা কারণের যারা সঙ্গী ছিল এদের কিন্তু বিশাল সম্পত্তি ছিল না কিন্তু লাটিয়াল হিসেবে তারা ব্যবহৃত হয়েছিল যুগে যুগে এই সকল সম্পদশালী মানুষ একদল মানুষকে লাটিয়াল হিসাবে ব্যবহার করে এবং অবৈধভাবে হাটঘাট বন্দর বাজার সব দখল করে দখল করে তারা একটা ত্রাসের রাজ্য কায়েম করে ফল কি দাঁড়ায় যে যখন বিপদ নেমে আসে তখন দেখা যায় যে ওই যিনি সম্পদশালী তার উপরে বিপদ নেমে আসে আর সাথে সাথে ওই সাঙ্গরাও বিপদের সম্মুখীন হয় কোনো কোনো ক্ষেত্রে এইরকম দেখা যায় জগতে যে সাঙ্গ পাঙ্গরাই বেশি বিপদের সম্মুখীন হচ্ছে মূল হুতা দরাজার বাইরে থেকে যাচ্ছে তা আল্লাহ রবুল্লা আলমের কারণকে এই তার সাঙ্গ তলিয়ে দিয়ে জগতে বুঝাই দিলেন যে হে সাঙ্গ পাঙ্গরা তো কেসে কেসে তোমরা যারা আছো এই যে সঙ্গ দিচ্ছ সঙ্গ তোমাদের পরিণতি কী হবে তাই তো আল্লাহ বলছেন না শেখ আপনার কাছে যাচ্ছি যে ওই আজকে মানে এই বড়ো বড়ো লিডারদের কথা শুনে বিভ্রান্ত যারা হচ্ছে ওরা কি আমাদের মাঠে কি বলবে জি জি এখানে কারণের গল্প আল্লাহ তালা আয়াতে বলেছেন ঠিকই খুব সংক্ষেপেই বলেছেন তবে এক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদের পর্যালোচনা করা দরকার এক নম্বর হল যে সম্পদ মানুষের জন্য কল্যাণকর কিন্তু অহংকার এসে গেলে তাকে বিপদগামী করে ধ্বংস ডেকে আনে দুই নম্বর যে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিলে এটা মোমেনের দায়িত্ব আল্লাহর নিয়ামত হিসেবে কৃতজ্ঞতা করা এবং মানুষের কল্যাণে ব্যয় করা তৃতীয় যেটা দেখি কারণ কিন্তু একদিনে বড় লোক হয়নি কারণ আমরা তো মনে করতে পারি আমাদের সমাজে অনেক মানুষ খারাপ করে আমরা গরিব মানুষ কই আল্লাহ তো ওদের গজব দিচ্ছে না কারণ এর দিল এদের কেন দেয় না একদিনে আসেনি আল্লাহ এই ঘটনাটা ছোট্ট বলেছেন কিন্তু কারণ তো মহাসম্পদশালীর এত রাতে হয়নি বছরের পর বছর অহংকারের এত রাতে বছরের পর বছর চলে গেছে চলে গেছে চলে গেছে তার ফাঁসা ছাড়াচ্ছে মানুষের ভিতরে সে একটা দুনিয়ামুখী তা তৈরি করে দিয়েছে সামাজিক বিপর্যয় আপনি যেটা বলেছেন যে এই রকম ছোট ছোট পরিবর্তন না দিলে মানুষ সবাই ওই পাপের দিকে চলে যায় আর এজন্যই আপনি যেটা বলছিলেন কেমতের দিন আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের মহান মহান ব্যক্তিত্বদের অনুসরণ করে তারাই আমাদের বিভ্রান্ত করেছে যখন যারা নেতা ছিল তারা বলে আমরাও সব বুঝেছি না তোমাদের এখন বাস্তুতর তুমরা আমরা আমাদের জান নিয়ে কিন্তু তখন যারা অনুসরণ করেছিল তারা বলবে যদি আমরা আর একবার সুযোগ পেতাম তাহলে মানে কোরআন একটা নসিহত জনগণের জন্য দুঃখজনক হলো যে এই নসিহতটা মানুষ কাজে লাগায় না মূলত কারণের ধ্বংসের মৌলিক কারণ আল্লাহ যে সম্পদ দিয়েছিলেন এই সম্পদ পাওয়ার পরে সে গর্ব করলো দুই নম্বর হলো যে তারা কিছু করে করেনি নিজের সম্পদ নিজে পুঁজি করে রাখছে আজকে পুঁজিবাজে স্মরণ করিয়ে দেয় রক্ত চুষে সম্পদ অর্জন করছে কিন্তু জনগণের কাছে বিতরণ করছে না করছে না কুক্ষিগত করে তাদেরকে যদি নসিহত করা হচ্ছে যতই নসিহত করা হচ্ছে তত তারা তার থেকে মুখ ফিরে নিচ্ছে কারণের যে চরিত্র এই চরিত্র বর্তমান সমাজে বিদ্যমান লক্ষ লক্ষ বিশ্বের মানবতার সকল ফেরাউনের চেয়ে কারণ বড় অপরাধী বেশি ছিল ও কয়েকটা কারণে অহংকার করেছিল ফেরাউনকে এইভাবে আল্লাহ মারেননি ফেরাউনের লক্ষ্যে আল্লাহ বলেছেন যে তোমার দেহটাকে রেখে দেব এরপর থেকে যারা শিক্ষা অর্জন করবে তারা করবে ও একবারই ডুবে মরেছে আর কারণ আজ পর্যন্ত ডুবছে কেমত পর্যন্ত ডুবতে থাকবে তার সম্পদটা এতই বেশি ছিল আর আল্লাহ তাকে এইভাবে শাস্তি দিবেন বলেই তাকে এই ব্যবস্থা করেছে যার যত সম্পদ বেশি হবে যদি অকৃতজ্ঞ হয় তার শাস্তি তত বেশি হবে এতে কোনো সন্দেহ এখানে আমরা একটা বুঝতে পাচ্ছি যে কারনের যে ইতিহাস কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ পাকরিত তাফসির ইবনে কাসির এবং ফতল কাদিরের মধ্যে এটা উল্লেখ করেছেন যে ও অর্থ কিন্তু জমা করেনি অসৎভাবে করেছে কার জমি দখল করেছে তারপরে কার জমি জাল করেছে এইসব কথা কিন্তু ওখানে আসছে অর্থাৎ করার পরে এখন আমরা জানি হাদিসে আছি স্পষ্ট রবিশালাম বলছেন যে কোন ব্যক্তি যদি আধাত জমি আত্মসাত করে তালে কেয়ামতের দিন তাকে দুটো শাস্তি দেওয়া হবে এক নম্বর যেহেতু আল্লাহ যাতে যদি যাবে কেয়ামত যখন হবে তখন বলবে গলায় করে এবার ঘুরো এখানে কিন্তু আসে সম্পদ লাভের পর অঙ্কার মানুষ প্রথমে অনেক সময় সৎভাবেই বড় লোক হয় এরপরে সম্পদে লোভ বাড়ে তখন সম্পদে ও মনে করে যে আল্লাহ রহমত প্রয়োজন হয়নি আমার কারণ হলো পৃথিবীতে আরো অনেক মানুষ আছে রহমত আল্লাহ তাদেরকেও দিয়েছে বৃষ্টি আল্লাহ দেয় কিন্তু আমাকে আল্লাহ সম্পদ দিল কেন আমার বেন আমার বুদ্ধি আমার শ্রমের কারণে আদায় করার কারণে বৃদ্ধি করে দিয়েছেন যেখানে আর একটা কারণ আমরা উল্লেখ করতে পারি যে কারুনের তাপসির মধ্যে উল্লেখ করা হয়েছে এই পয়সা দিয়ে কিন্তু ওয়াসাদ কাজ করত। গান বাজনা নারীদেরকে নিয়ে নাচা যেগুলো অর্থবিদরা মানুষ মানুষ অন্ধ হয়ে যায় যার বিবেক কিছু থাকে না তার কাছ থেকে বিলুপ্ত হয়ে যায় অসুস্থ তার উপরে বিজয় লাভ করে তখন মানুষের কাছে আর থাকে। জাগতিক ভোগ বিলাসটাই তার মুখ্য হয়ে যায় সুতরাং আর সম্পদ হলে এগুলি তো স্বাভাবিক করছে আর একটা বিষয় প্রমাণিত হয় এ ধরনের কারণপন্থী বহু মানুষ পৃথিবীতে থাকলে এক শ্রেণীর দুর্বল ইমানের মানুষ আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক যেমন কারণের ক্ষেত্রে হয়েছে তবে এদের মাধ্যমে প্রতারিত হওয়া যাবে না শেষ ফলাফল মমিনেরই হবে এতে কোনো সন্দেহ ধৈর্য ধারণ করলে এক সময় প্রকাশিত হবে যে এই অত্যাচার করেছিল মানুষদের উপরে এর বদলা আল্লাহ যেভাবেই অর্জন করো পাইছিল তো গেল কই শেষ হয়ে গেল না সুতরাং ইসলাম যেটা বলে যে ইসলামে সম্পত্তির মালিক হলেন আল্লাহ আর বলবে আল্লাহ দিয়েছেন যতবারই তার মুখে এটা আসবে আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ রাস্তায় বিয়ে করতে সে কার হবে না আল্লাহ নিজে করো। আমি বেশি করে দিব শুধু বেশি করে অবশ্যই অবশ্যই খুবই জরুরি কারণ কিন্তু ধ্বংস হয়েছে কখন যখন তার কাছে ভালো কাজের আদেশ নিয়ে গেছে অর্থাৎ আলিমালা যখন বলেছে কারণ তুমি ভুল পথে চলছো এভাবে করে না এভাবে করো এটা তো আল্লাহ পছন্দ করেন না এটা আল্লাহ পছন্দ করেন ও কিন্তু লাগবে না এই যখন সেবেন শেখ মুখলি যেটা বলেছেন যে জগতে যে সমস্ত মানুষ আছেন ঐশ্বর্যের মালিক হয়েছেন তাদের কাছে যখন দায় এল দাওয়াত নিয়ে যান তখন অনেকেই কিছুটা কারণের আচরণ করে থাকেন লাসা মাহ্লা আল্লাহ না করুক যদি এটা চলতে থাকে তাহলে যে কোনো সময় আল্লাহর গজব নেমে আসতে পারে এখানে আর একটা বিষয় উল্লেখ করা যায় যে অনেকে আজকে সম্পদ দেখে প্রতারিত হয় মমিন বান্ধাদেরকে এখানে নসিহত করা যায় আপনারা ধৈর্য ধারণ করুন আর দেখতে থাকুন তো সে কত টাকা আত্মসাত দুর্নীতি তারপরে ডাকাতি যত রকমের অপকর্ম করে যত বাড়ছে বাড়ুক যত বাড়ছে বাড়তে থাকুক কারণ তার সম্পদ থেকে তাকিয়ে আপনার কোনো লাভ নেই আমি বলবো হ্যাঁ দর্শক আপনি একটু চিন্তা করেন আমি আপনি দুমোটু খাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার আশেপাশে এমন ব্যক্তি আছে যারা কোটি কোটি টাকার মালিক মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লাহিক আল্লাহ নিয়ামত দ্বারা আপনি একেবারে কারণ বেরো হয় সবসময় জি জি মানে আমাদের মুশকিল যে আমরা সংক্ষিপ্ত নগদটাকে বেশি মূল্যায়ন করি অর্থাৎ একজন অনেক নগদ খাচ্ছে কিন্তু তার জমিতে ধান বপন করিনি সে তো পরের বছর খাবে না কিন্তু আমি যদি ধান গুনে দিতে পারি একটু আজকে কষ্ট করলেও পরের বছর আমি অনেক ধান পাব। ঠিক তেমনই আমাদের জীবনের তো একটা পরিসমাপ্তি আছে কারণ যদি ধ্বংস নাও হতো তার সব সম্পদ অন্যের জন্য রেখে সে খালি হাতেই চলে যায় ধ্বংসের আর একটা কারণ হলো তারা উপদেশ দিয়েছিলো যারা দরিদ্র তাদেরকে তুমি দিয়ে দাও যারা তাদের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই পতন ঠেকানোর আর একটা উপায় হলো দরিদ্রকে খেতে দিবে মানুষের তাহলে দরিদ্র খেতে দেওয়া রহমত তার উপরে অধিক সম্পদ হলো সম্বদের বহি অন্ধ হয়ে গেল ধরাকে সরা জ্ঞান করলো এবং সে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহর দূত যারা গিয়ে তাকে দাওয়াত দিতেন তার দাওয়াতকেও প্রত্যাখ্যান করল গরিব অসহায় মানুষের দিকে তাকাইতো না যত প্রকার অন্যায় অবিচার ছিল সেইগুলি করে বেড়াতো এবং এমন আসফালন তার আসফালনটা অন্যান্য সাধারণ মানুষের জন্য ইমান হারাবার কারণ হয়ে দাঁড়ালো তখনই আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এবং তার সম্পত্তি তার সাঙ্গ পাঙ্গ সকলকে তলিয়ে দিলেন জমিনের তলে এই বিপদকে আমরা দেখতে চাই কক্ষণ না তাহলে আমরা শিক্ষা গ্রহণ করি এবং যে যে যে কারণে কারণের পথনও হয়েছিল ওই কারণ যেন আমাদের বিত্তবানদের ভিতরে না আসে আমরা সতর্ক সাবধান হই আল্লাহ রব্লা আলমিন আমাদের সফলকে তফিদান করুন আমিন ওসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক